কেমতের আলামত সবগুলা বড় গুলা সব যখন ঘটে যাবে তখন কেয়ামত সন্নিকটে এসে যাবে তখন ক্যামত যখন আসবে তখন দুনিয়াতে আর কিছুই থাকবে না দুনিয়ার তখন শেষ হয়ে যাবে এবং সেটা নিশ্চিত আসবে এবং সেই কেয়ামতের দিবস এবং সেটা আসবেই কিন্তু সেটা কারো নিশ্চিত ভাবে জানা নেই কিন্তু সেই সম্পর্কে খানিকটা কথা আমাদের জানতে হবে যে যখন দুনিয়ার শেষ পর্যায়ে এসে অনেকগুলা ঘটনা ঘটে যাবে তার শেষ পর্যায়ে আপনার আসবে একটি চমৎকার বাতাস হ্যাঁ নরম একটি বাতাস খুব কোমর একটি বাতাস হ্যাঁ সেই বাতাসটা যখন আহ মাহেদ যারা তাদের যখন শরীরে লাগবে তখন তারা মৃত্যুবরণ বরণ করবে এতে করে এটা খুবই চমৎকার তার হচ্ছে এবং কাফের কাফের ছাড়া এরপর আর কেউ থাকবে না যারা আল্লাহকে না। এবং তাদের উপরেই ক্যামাত কায়েম হবে এবং এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল একটি কেমত যে ক্যামাতের ভয়াবহতার আগে আল্লাহ জান মোহাম্মিদেরকে দুনিয়া থেকে নিয়ে নেবেন আপনার পুরো জমিন কি আপনার প্রকম্পিত হবে এবং সেটা এত ভয়ানক ভাবে কাঁপতে শুরু করবে যেটা কখনো আর ইতিপূর্বে ঘটেনি এবং পাহাড় বিশাল বিশাল পাহাড় ভেঙ্গে হয়ে যাবে এবং আমরা যে সূর্য দেখতে পাচ্ছি সেটাকে আল্লাহ বটে ফেলবেন হম গুছিয়ে ফেলবেন এবং আপনার যে চন্দ্র সেটা আলোহীন হয়ে যাবে সেটা আলো পাওয়া যাবে না এবং সূর্যের আলো থাকবে না সেগুলোর মধ্যে গ্রহণ দেখা দিবে এবং পাশাপাশি গ্রহ নক্ষত্র যত আছে সেগুলো আপনার সবগুলা পড়ে যাবে নিজের জায়গা থেকে জায়গা ছুত হয়ে পড়ে যাবে এবং আপনার আকাশ ফেটে যাবে এবং পাশাপাশি আপনার ভয়ঙ্কর হুম আপনার তখন মানুষের আর কিছু করা থাকবে না কারণ ভয়ঙ্কর পরিস্থিতি এই জন্য এত ভয়ঙ্কর যে একজন গর্ভবতী যদি তার গর্ভের সন্তান থাকে ভয়ে সেই গর্বের সন্তানটা পরে যাবে এবং যদি কোনো দুগ্ধ পান করা मानु सब मरे जाए तब आल्ला सिद्धांत नहीं जीवित थकबे से छाड़ा क्योंकि क्यों जाना आल्लाजान सूरजी नंबर आयतर मध्य बन যে যখন সিঙ্গার মধ্যে ফুঁ দেওয়া হবে তখন আকাশ এবং জমি যারা আছে সবাই আপনি মূর্ছা যাবে মৃত্যু বরণ করবে তবে আল্লাহুলো যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিবে যে সে মূর্ছা যাবে না সেই একমাত্র আপনার বেঁচে থাকবে আরেকটি ব্যাপার এরপর বলবে সেটা হচ্ছে যখন দ্বিতীয়বার সিংহাতে ফুঁক দিবেন তখন মানুষ সব আল্লাহর সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য উঠে যাবে হম এবং সেটাকে নফাতুল বাথ বলা হয় মানুষের পুনরুত্থানের যেই সিংহ ফুঁক আল্লাহ বলেছেন যে সিংয় দ্বিতীয়বার যখন ফুঁদা হবে তখন মানুষ আপনার সবাই দাঁড়িয়ে যাবে এবং এদিক ওদিক দেখতে থাকবে যে ঘটনাটা কি ঘটছে সেই আপনার পুনরুত্থানের জন্য আমাদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে যে সেই দিন আমার আল্লাহর সামনে পুরুত্ব হয়ে আমি কি জাতীয় হিসাবে সেটার জন্য এখন থেকে প্রস্তুতি দরকার আল্লাহ